যদি মুমিন্দের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তার আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে। তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুক পন্থা মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে ধারাবাহিক আলোচনা যারা শুরু হয়েছিল খলিফা উসমান রাজি আল তার হত্যাকাণ্ডের মাধ্যমে এবং আমাদের আলোচনায় আমরা বিস্তারিত জানার চেষ্টা করব উসমান রাজিউল্লুর হত্যাকাণ্ডের পরবর্তী সমূহ এবং এই আলোচনা সমাপ্ত হবে ইনশা আল্লাহ আবদুল্লা ইবন জুবায়র রাজিউল হুমা তার হত্যাকাণ্ডের ঘটনার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং অলস মমাতালা এই দুনিয়াতে আমাদের সবাইকে পরীক্ষা করবেন প্রত্যেক মানুষকে পরীক্ষা করা হবে এটা মানুষের এটা মানুষকে সৃষ্টির একটি উদ্দেশ্য الله سبحانه وتعالى قرانه بيقول الناس ان يتركوا ان يقولوا آمنا ان يقولوا آمنا وهم لا يفتنون احسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفترون মানুষকে মনে করে যে তারা একথা বলে অব্যাহতি পেয়ে যাবে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না সুতরাং অত্র আয়াতে আলো সোহামাত তিনি আমাদেরকে তিরস্কার করছেন এবং একটি প্রশ্নের আকারে আলো সোহামতাল তিরস্কার করছেন এই আয়াতের অর্থ হচ্ছে আলো সোহামাত নিঃসন্দেহে তার সমস্ত বাংলাদেশকে পরীক্ষা করবেন তাদের ইমানের লেভেল অনুসারে বা ইমানের পর্যায় অনুসারে দিনের প্রতি তারা কতটুকু নিবেদিত প্রাণ সেটা অনুসারী আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন ঠিক যেভাবে আসাই মানুষদের মধ্যে পরীক্ষা দিয়েছেন তিনি বলেন একবার রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হল বিপদ দিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষা করা হয় তাদেরকে নবীদেরকে অতপর যারা উত্তম তাদের মানুষ তার দিনের প্রতি কতটুকু নিবেদিত প্রাণ সে অনুসারে সে বিপদগ্রস্ত হয় যদি সে তার দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে শক্ত হয় তার বিপদও হয় শক্ত যদি তার দিনের ব্যাপারে শিথিলতা থাকে তবে তার বিপদও সহজ হয় এভাবে তার বিপদ হতে থাকে শেষ পর্যন্ত সে পৃথিবীতে চলাফেরা করে অথচ তার কোনো গুনা থাকে না অর্থ আরবিতে ফিতনা শবাংশ সময় যে অর্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্বর্ণ কিংবা রৌপ্যের গুণগত মান যাচাই করতে অর্থাৎ ধাতুকে গলিয়ে তার মধ্য থেকে ভালো এবং মন্দকে পৃথক করা কেন আমরা জানি স্বর্ণ তার প্রাথমিক অবস্থায় বিভিন্ন অপদ্রব্য আকরিক এবং অপধাতুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে যখন সেটাকে উত্তপ্ত করে গলিয়ে ফেলা হয় তখন তার মাধ্যমে সাধারণ স্বর্ণকে পৃথক করে সেখান থেকে বিশুদ্ধ স্বর্ণকে বের করে নিয়ে আসা হয় একইভাবে যখন এই উম্মার উপর মুসলিম উম্মার উপর কোন ফিতনা চলে আসে অপতৃত হয় এর মাধ্যমে আলফ মানুষদেরকে পৃথক করেন সত্যিকারের মুমিনদেরকে সেই সমস্ত মানুষদের কাছ থেকে পৃথক করে নেন যারা প্রথম শ্রেণী লোকেদের মতো নয় এটা ফিতনা শব্দের একটি অর্থ এই ফিতনা শব্দের আরেকটি অর্থ হচ্ছে মানুষদের মধ্যে মতামতের পার্থক্য মত পার্থক্য অথবা কোন একটি বিষয়ে একমত হতে না পারা আল্লাহ কোরআনে বলছেন যদি তারা তোমাদের সাথে অনিষ্ট ছাড়া আর কোন কিছু বৃদ্ধি করত না এবং অস্ত্র তো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি উদ্দেশ্যে অর্থাৎ এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে আলোচনা মন্ত্রালয় বলছেন তারা তোমাদের মধ্যে বিভেদ বা বিভক্তি সৃষ্টি করত কাজী এখানে এই শব্দটির অর্থ হচ্ছে ফিতনা শব্দের অর্থ হচ্ছে পার্থক্য সৃষ্টি করা আল্লাহ একে ফিতনা বলেছেন এবং আমাদের এই আলোচনায় ফিতনা শব্দের এই অর্থটি খুব বেশি প্রযোজ্য রাস্লাহামের সাহাবিদের মধ্যে সংঘটিত ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য এবং ইনশা আল্লাহ এই সিরিজে আমরা সেই ফিতনাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি